مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين াম আল্লাহ সুবহান মহান দরবারে লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়ত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আলোচনা পেশ করেছিলাম বিশেষ করে দিন জ্ঞান অর্জন করার মর্যাদা এবং আহলে এলেম যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন তাদের কি মর্যাদা এ প্রসঙ্গে তোমাদের মধ্য থেকে যারা ইমানদার আল্লাহ রবিন তাদের মর্যাদা বৃদ্ধি করেন এবং যারা উতম যারা जोन सुन्ना तथा दिन अर्जन करब्बुल आलमीन तरह स्तर एम कुरान करीमे सब चे बीदे सी एखने रबुल आलमीन बोल শাহদাহ লাহুজুল হাহিদাহ সাক্ষী দিচ্ছেন আর কোন দিচ্ছেন এরপরে উলুল এলমদেরকে অর্থাৎ দিন যাদের আছে আসমানি কিতাবের এলেম যাদের আছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকেও এমন একটা কাজে অংশীদার বানালেন যে কাজটা আল্লাহ নিজে করেছেন শাহিদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন সাক্ষী দিচ্ছে আর সাদ করেছেন ফজলুল সাইরিল আল একজন আলেমের ফজিলাত धारण आवेदर आवेद आहल मूर्ख आवेदत कर खूब बस एबाद क्षेत्र आनी तारबादतर सामने निजे एबादत के तुच्छ मन करब्स नफल रोजा रखे नाम पढ़े पागड़ी पढ़े सब किस कर কিন্তু কোরআন হাদিস জ্ঞান অর্জন করে না কোন কাজ করে কোন সংগঠনের সঙ্গে একজন আবেদ আর একজন আলেম এর মধ্যে পার্থক্য কি আল্লাহ রসুল আলিয়া বলছেন ফজলুল আলম আবিদ কফজল আলা একজন আলেমের ফজিলাত সাধারণ আবেদের উপরে মূর্খ আবেদ এর উপরে একজন আলেমের মর্যাদা এবং হচ্ছে কাফদলি আলা আমার মর্যাদা যেরকম ভাবে তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তির মর্যাদা যেরকম তোমাদের মধ্যেও উপরের লোক না তোমাদের মধ্যে একেবারে সাধারণ ব্যক্তি সর্বনিম্ন ব্যক্তি नबी विस आलेमरा कि मारा ग्रिश है এরকম ভাবে নবীদের ওয়ারিস কারা আলেমরা নীদের আলেমরা হয় নবুতের সঙ্গে পীরের পোলা পীর হয় আর দিনদারি কিচ্ছু নাই কোরআন হাদিসের কোন জ্ঞান নাই পীরের পোলা পীর হয়ে বসা আছে আল্লাহ রাসুল্লাহাম কি বলছেন জেনে রাখো নবীরা দিনার দেহাম টাকা পয়সার ওয়ারিস বানান না নবীদের ওয়ারিস সম্পদের ওয়ারিস না কিসের ওয়ারিসা ওয়ার্মা তারা এলেস বানান বলছেন নবীরা সম্পদের দিনার দেহাম টাকা পয়সার ওয়ারিস বানান না তারা ওয়ারিস বানান কিসের যে সম্পদ রেখে গেছে এর পূর্ণ অংশ দখল করলো এমনি ভাবে আল্লাহ জাবাল। ज्ञान राखेम राखे पहाड़ सेल मानी हम शयान एक लक्ष आख लोक दे गुमराह करते हैं तरह से बेस कष्ट लगे एक जो आलेम के गुमराह करना অর্জন করা এলমে দিন অর্জন করা এটার গুরুত্ব অপরিসীম এবং পড়তে হবে তারা এবং যারা এলম রাখে না তারা কি সমান প্রশ্ন করেছেন এর অর্থ হচ্ছে যারা দিন এবং জ্ঞান রাখে তারা এবং যারা দিন রাখে না তাদের মধ্যে অনেক পার্থক্য তাহলে এই যে পাবলিক আল্লাহকে ভয় করে ভয় করে না হ্যাঁ ভয় করে অনেক সময় দেখা যায় আল্লাহকে ভয় করে এমন কাজ করে যেটা সে অন্যায় করে এই বুঝে শুনে একমাত্র আলেমে ভয় করে সে কথা বলা হয়েছে উদাহরণস্বরূপ মনে করুন একজন লোক ঘুমাচ্ছিল তার এক মূর্খ বন্ধু ছিল বন্ধুকে বললো আমি ঘুমাচ্ছি রাখবে বন্ধু দেখলো যে একটা মাছি বারবার তার ওই ঘুমন্ত বন্ধুর নাকে পড়ে একবার তাড়ালো শেষ পর্যন্ত রাগ উঠলো বড় একটা পাথর নিয়ে মাছিটা বসতে নাকের ডগায় ওখানে পাথর মারলো আমার বন্ধুর ঘুমে নষ্ট করার ইচ্ছে উপকার করার ইচ্ছে ছিল উপকার করতে থেকে এমন ক্ষতি করলো যে তার জীবনটা কি শেষ করে ফেললো এটাই অর্থ মূর্খ লোকেরা আল্লাহ ইবাদত করতে কি अनेक क्षेत्र एम भाव क्षति इतिलम की शेष बहुत शे निश्चय आल्ला भय्ला बंदा थे एकम्र आलेम सम्प्रदाय आलेमरि शुद्म आल्ला भय आलम कमोचना चेस्ट करानीम सुबह एक श्रेणी आलेम सम्पर्क मुखो उन्मोचन कर दिए रामदा अंगीकार आदाय कर আল্লাহ রবুল আলম সৃষ্টি করে এই পৃথিবীতে আমি তোমাদের রব নই কি সেই মসজিষে দুনিয়ার সমস্ত মানুষ যা ইতিমধ্যে গেছে আসবে আছে সমস্ত মানুষকে আল্লাহ রাবুল আলম হাজির করেছেন দ্বিতীয় নাম্বার আর একটা সম্মেলন করেছেন শুধুমাত্র নবী রসুল কে নিয়ে কোরআন বলছে ভাবে একটা অঙ্গীকার নিয়েছেন যে আমি তোমাদের নবু আদেব দেব এই শর্তে সেগুলো আলোচনা আছে ওইখানে তিন নম্বর আর একটা সম্মেলন করেছেন যেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় আলোচনা করেছেন যাদেরকে কেতাব দেওয়া হয়েছে আসমানি কেতাব এলেন যাদেরকে দেওয়া হয়েছে তাদের থেকে অঙ্গীকার আদায় করেছেন ওলামা এক থেকে অঙ্গীকার নিয়েছেন লু বৈম আমি তোমাদেরকে দিন দিব কেতাবের করবো কে গোপন করতে পারবে না এই জন্য ওলা মাদাবদ্ধ হক কথা বলার জন্য সত্য কথা বলার জন্য এখন যারা সত্য কথা না বলবে গোপন করবে दूरे सर सलमी और आलेम सम्पर्शक सामने खोला आज আলিয়া থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলী বললেন হজুন তোমরা আল্লাহর কাছে জিনিস কি এমন জিনিস এত ভয়াবহ যার থেকে মুক্তির জন্য আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে জাহান্নামের একটা গর্ত জাহান নামের একটা স্তর কেমন স্তর এটা আবাজু জামিন নাম হুকুল্লা যে জাহান্নামের থেকে অন্য অন্য জাহান নাম গুলো প্রতিদিন আবার প্রশ্ন করেন্লাহি এই ভয়াবহ জাহান নামে কে প্রবেশ করবে কারা এই ভয়াবহ জাহান নামে যাবে ইবলোকেরা আল্লাহ রা উ নবীল ওই সমস্ত কোর সাহেব আলম সাহেবরা যারা তাদের আমল করে মানুষকে দেখাবার জন্য লোকদেরকে খুশি করাবার জন্য मानुस मिला देम्बाजी दे कर मिशिल करते गिंग थे लोक पत्रिकार छवि क्या देख तक, कैमेरा देखने धक्का मेरे एक जन के पिछड़ा दिए सामने उठे जाए খবর রাখবেন এদের রেডিও টেলিভিশনে টেলিভিশনে যারা বক্তব্য দিতে যায় আগে এদের টুপিটা কেমনে পড়বে রুমালটা কেমনে ভাস করবে মেয়ে লোকের রাস্তাতে সাজাই গুছিয়ে দেয় আলকোর উল পরিচালনা করে না এমন শাসকদের পিছনে যারা ঘুর ঘুর করে এটা মেস কাদের আটত্রিশ নাম্বার হাদিস পড়লাম এখানে আরো হাদিস আছে অনেকগুলো আল্লাহ রাসুল সাল আলিয়া সাজ করেন থেকে বর্ণিত তিনি বলেন الله عليه ও সাজ করেছেন ইন্না উনা সামিন উম্মতি নিশ্চয় আমার উম্মতের একদল মানুষ সৈয়দ আত্মীন তারা দিনের ফেকা জ্ঞান করবে বলবে তিল উমার আমরা আমিরদের কাছে যাই শাসকদের কাছে যাই বুমিন দুনিয়া হুম আমরা তাদের দুনিয়ার কিছু ফায়দা অর্জন করি পয়সা নেই না আমরা দিন তাদের থেকে আলাদা রাখি কারণ বিক্রি করবে না এটা হতেই পারে না কামালা না মিনাল কাত যেমনি ভাবে যেমনি ভাবে কাটাদার গাছের থেকে ফল নেওয়া যায় না কাটার আঘাত খাওয়া ছাড়া কাটার আঘাত খাওয়া ছাড়া কাটাউদ যেমনি কাটাদার গাছের থেকে কাটার আঘাত খাওয়া ছাড়া ফল নেওয়া যায় না কাদা আলী কালাম করবিহীন এমনি ভাবে পাপে থেকে বর্ণিত তিনি বলেন এবং এলএম যারা এরম যোগ্য তাদের কাছে রাখতাম তাহলে এই এলমের মাধ্যমে তারা তাদের সমকালীন লোকদের উপর নেতৃত্ব দিতে পারত স্বার্থ উদ্ধার করার জন্য সারাদিনের নামে খতম পরে কি জন্য কিছু পয়সা পাওয়া যাবে এই যে লোকটা সারা জীবন নামাজ পড়ে না খতম তারা সেম নিজেরা ওদের কাছে নিজেদেরকে অপমান করেছে हु हु आमे तुमा मूल बनाबे जिनके आखिर चिंता भावना के कफा हम दुनिया समस्त चिंता धान्दा सबको আল্লাহ তালা যথার্থ করে দিবেনা আল্লাহ করেন না সে কোন জায়গায় ধ্বংস হবে মা যাওয়া রাহুল ইমান পৃষ্ঠা থেকে বলা হলো এরকম ভাবে अंगीकार कर भंग करते अंगीकार ना होल रान सताशी नम्बर आयाते আসমানি তোমরা কে গোপন করবে না আল্লাহ তারা বলছেন অতবার তারা আল্লাহর বিধানকে পিছনে ফেলে দিল এরা দুনিয়ার সামান্য মালকে ক্রয় করেছে অল্প মূল্যের বিনিময়ে তারা দুনিয়ার সামান্য মূল্যের কারণে কোরআন বিক্রি করে দিয়েছে কোরআন কে তাবিজের বিনিময়ে কোরআন নামে মুরদারের নামে তারা বিক্রি করে দিয়েছে আল্লাহ তারা বলছেন তারা যা ক্রয় করেছে কতই না খারাপ এগুলো হাজরত আলী রাজিয়াল আনহু। এজন্য আক্ষেপ করে বলতেন मेरदंडे धरण मानुसरा मेुदंड लोक दिए मुतान आलिम जरा आल्ला दिन सर गलत जाहेल जरा इसलाम मध्य बेस बाड़ाबाड़ी कर देखा जाए मूर्ख निजे को लालम नहीं কোন পীরের তরিকের উপরে সে এত অটল সে মানুষকে মনে করি না করলে সে কাভে হয়ে গেছে এরকম ভাবে ইসলামের মৌলিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর কোনো একটা বাঁচতে গিয়েছিলাম অনেক লোকেরা এসেছিল বাহাস সেখানে বাহাঁস হবে এই মুদারের নামে কোরআন খতম করা চল্লিশা করা মৃত্যু পার হারাম আমাদের একজন লোক সেখানে আছেন যেখান থেকে শুনেছেন যে কারণ ওখানে ফটো দিয়েছেন করান খুলে খুলে দেখাচ্ছে মানে নাট নাম্বার ফাইং যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে বিবাদ দেখা বিতর্ক দেখা যায় এখতেরাব দেখা যায় তাহলে থেকে আপনারা রাজি আছেন কিনা লোকেরা বল হ্যাঁ রাজি আছি এবার আমি বললাম তাহলে আসুন কোরআন শরীফের কোন জায়গায় মুর্দারের নামে খতম পড়া পয়সা বিধান আছে কিনা হাদিসে আছে কিনা বরং তাখালাম নামে যে খেয়ন দেওয়া হয় যদি মুর্দারের বিনিময় দোয়ার বিনিময় খেওন দেওয়া এটাও যায় নাই এখন বললো তাহলে এটা আমরা খাই অসুবিধা কি আমি বল অসুবিধা ঠিক ওইটাই আপনি জহরের নাম চার ফরত পড়লেন আসর চার রাগার ফরত পড়লেন এসা ফর সোবাহ আরবের নামাজ হবে লোকেরা আরবের না হবে কেন হবে না আল্লাহর রসুলিটা করেন নাই সাহাবিরা করেন নাই আল্লাহ নবীর মৃত্যুর পরে কোন খবন্দ হয়েছিল নাকি এই সমস্ত রসম এই খতম করতে ঢাকা হয় মানুষকে এত বলার পরও তারপরে ঘুরে এতে যারা এই লোকগুলো এই কাজগুলো বেশি করে কোন ইমাম সাহেব খতম পড়ায় কোন ইমাম সাহেব বাসায় মিলাদ পড়ায় যে ইমাম সাহেব মিলাদ খাইতে খাইতে বেড়ে গেছে ওই ইমাম সাহেব মিলাদ পড়ায় কোনদিন। এজন্য আমাদের মনে রাখতে হবে এইভাবে সব প্রতিষ্ঠান আছে এর নাম হচ্ছে র্যান্ড আর এন বিটিউট এটার প্রায় এটার ষোলশ কর্মী আছে কর্মচারী আছে যারা স্বেচ্ছায় সময় কাজ করে কোন পারিশ্রমিক ছাড়া তারা তাদের খ্রিস্ট ধর্মকে প্রতিষ্ঠিত এটার থেকে তারা বর্তমান মুসলিম বিশ্বের উপর একটা রিপোর্ট তৈরি করেছে আমেরিকাকে পরামর্শ দেওয়ার জন্য আমেরিকা তারা পরামর্শ দিচ্ছে সেখান থেকে শ্যারিল বার্ন একজন এহুদি সে বিয়ে করেছে একটা মুসলিম দারি মুসলিম একসাথে মোরতাদ হয়ে গেছে সেই মুসলিমকে বিয়ে করার পরে এরা সবকিছু এরপরে ইসলামের বিরুদ্ধে যে রিপোর্ট গুলো দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে র্যান্ডেম রিপোর্টে বলা হয়েছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ মতাদর্শের যুদ্ধ সব মুসলিম দেশ পাকিস্তানে যুদ্ধ চলছে ইরাকে যুদ্ধ চলছে আফগানিস্তানে যুদ্ধ চলছে বুঝতে পেরেছে। এই যুদ্ধ নিয়ে যুদ্ধ নয় এই বংশ যুদ্ধ কোন অর্থনৈতিক যুদ্ধ নয় এটা হচ্ছে একটা মতাদর্শের যুদ্ধ লেখা আছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ আদর্শের যুদ্ধ এর ফলাফল ই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা এই যুদ্ধে কারা বিজয় লাভ করে সেটাই এর ফলাফলে যদি যারা মুজাহিদিন তারা বিজয় লাভ করে তাহলে আর যদি অপর পক্ষ সরকার পক্ষ বিজয় লাভ করে তাহলে মনে রাখবা তোমাদের কোনো ভয় নেই সেটাই বলা হচ্ছে এর ফলাফলই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা এরপরে লিখেছে যুক্তরাষ্ট্র এটা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রিপোর্ট বের হয় তাতে সালে করা হয়েছে। এমন এক যুদ্ধে জড়িত। যা একই সাথে অস্ত্রের ও আদর্শের যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের এবং আদর্শের অস্ত্রের যুদ্ধ চলছে আদর্শের যুদ্ধ এটা এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত বা করা যাবে অর্থাৎ নিজেদের দেশে মুসলমানদের মধ্যেই এই আদর্শটাকে ঘৃণীত করতে হবে এটাকে অপছন্দনীয় করতে হবে এটাই তারা বলেছে এই যুদ্ধের চূড়ান্ত বিজয় অশুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শটি তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে সুতরাং আপনারাই বুঝতে পারছেন বর্তমানে এটা অনেকটা সফল হয়েছে এখন বর্তমানে কোরআনের অনেক আয়াতে যেখানে বিষয় কতগুলো বিষয় আছে বললে আমি দেখেছি শুধু অন্য মসজিদ না আমাদের মসজিদেও আছে যেহাদের নাম শুনলে এই এলাকার বহু দিনগার মুসল্লিরা তাদের চেহারা বাদ পড়ে যায় এদেরকে ওদের লোকদের কাছে অখ্যাত করে দাও ওদেরকে ঘৃণীত করে দাও এটা ওদের চূড়ান্ত একটা বলা বলছে এই যুদ্ধে চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে समाज एवं समर्थकित लिखे नले आक्रमण बार बार भूल पदक्षेप ने आज वाशिंगटन पाल्ट आक्रमण चालीये जाने परवर्ती समय तुल এক রাজনৈতিক শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনতান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম রেডিও টেলিভিশন সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের নয় কেউ প্রভাবিত করা সাংবাদিকদেরকে লেখকদেরকে রেডিও টেলিভিশন এরকম বিভিন্ন ইসে সিআইএ গোপন ভাবে মারা নাকি এইগুলো শিখিয়ে শিখিয়ে মুসলিমদের মধ্যে কোরআনের উপরে বিদ্বে সৃষ্টি করে দেওয়া যে সমস্ত ওরামায়াম এবং যে সমস্ত মুসলিমরা হক কথা বলে তাদেরকে কলঙ্কিত করে দেওয়া समाजेस्ट्रीबर्तन इसलाम केमन एक, एक मडार के के तरप लिखे वन গোপন ভাবে মুসলিম স্কুল গুলো স্কুলে কোর্স চালুর জন্য মাদ্রাসা করার জন্য মুসলিম স্কুলে কোর্স চালু করার জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য। সংযতী মুসলিম তৈরি করার জন্য সেটার মাপকাঠিও আছে এখানে উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার থেকে শুরু সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য कुरान रक्षा कर नाम की कुरान एशियान कुरान पक्ष लोक तैरी कर सपक्षे कथा बोले लोक पा जा জেহাদের বিপক্ষে কথা বলা লোক আছে না এখন দেশে বহু ইসলামের দাওয়াতের কাজ করে জেহাদের নাম শুনলে বুস মাথায় তিনটা ভাস করতো আর এদের মাথায় এরকম লোক আমাদের সমাজে আছে এজন্য এখানে বলছে ইসলাম মুসলিম তৈরি করার জন্য আমেরিকা এরকম মিলিয়ন বিলিয়ন চব্বিশটা দেশে তারা এখানে স্বীকার করেছে ২৪টা দেশে তারা এই কাজ করছে প্রেসিডেন্ট বুশ ইসলামের পক্ষে বক্তব্য দেয় নাই দুই সালের সে এক ভাষণে বলেছে भाषण दुई साल भाषण से भाषण रेकर्डाडियो अनुबाद कराने धर्म जाता ধর্ম যা ভালোবাসার উপার প্রতিষ্ঠিত ঘৃণার উপার নয় কথা সত্য উদ্দেশ্য খারাপ কালিমাতো উড়িয়ে দেবে কথাটা সত্য তার উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা पक्ष मडारेट मुसलिम कारा तार लक्ष्य निर्धारण कर बो ज मडारेट इसमें पक्ष बी लिखराई गुजरुकी प्रकाश करो तरफ लेखा प्रबंध बडारेट मुसलिम का भाषा एक नम्बर हल मुसलिम गणतंत्र के विश्वास कर गणतंत्र एक, एक आल् मतब আলাদা দিন আলাদা চিন্তা ভাবনা জীবন ব্যবস্থা ইসলাম একটা আলাদা চিন্তা ব্যবস্থা গণতন্ত্রের মূল বক্তব্য সমস্ত ক্ষমতার উৎস জনগণ আর ইসলামের মূল বক্তব্য সমস্ত ক্ষমতার উৎসকে ছাব্বিশটা আমাদের পরিষ্কার বলা আছে আপনি জানিয়ে দিন আল্লাহ হুমকাল মূল मंगल चाठी तुम्हार हाथ समस्त क्षमता उत्सार गणतंत्र क्षमता उत्सकार गणतंत्र आईने उत्स क्या जनगण जनगण दिए संसदीय नई हम चोरी कर लेकर हाथ कटे फिर आईन दे कार आईन आई जरा सरकार उकालती घे जाए আমি যখন হক কথা বলি তখন একদল সরকারের পাঁচ আবার গোড়া মৌলবী এবং আজকে আল্লাহ তারা আইন দিয়েছেন চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে ফেলো এই আইনে দেশে কার্যকর আছে আজকে এই বাস্তবায়ন করা হয় তার থাকতে পারবে এখানে কি অপরাধী করছো আগে আইন বর্তমান করে আল্লাহ বাতিল করেছে কেন আসুন আল্লাহ লটারি মূর্তি এই সমস্ত সব শয়তানের কাজ ফাজবহু অন জাতি তোমরা একে সম্পূর্ণভাবে বিরুদ্ধে করো কার আইন আমার দেশে যদি লাইসেন্স থাকে তাহলে মদ হালাল না হারাম মদ বৈধ যদি তারা বিবাহিত হয় তাহলে একশো দরকার মারো বিবাহিত হলে পাথর ছুড়ে হত্যা করা আইন দেখ আইন আছে এটা এমনি ভাবে কোরআনে না হারাম কোরআনে পরিষ্কার বলেছেন ওয়াহ্ল্লাহুল আল্লাহ কালাম সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন এরপরে বলেছেন যারা আল্লাহকে ভয় কর্লাহারি তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধে দাও আইনটা কার আমার দেশে সুদে হালাল না হারাম ব্যাংকে সরকারের কাছে না হারাম সেদিন দেখা যাবে ওরামায় ফু যারা সরকারের পা গোলাম তারা জীবন সুদ ঘুষ্ঠে যাদের ভুড়ি নষ্ট হয়ে গেছে ইমান নষ্ট হয়ে গেছে তারাই কেবল একমাত্র এই সমস্ত বিষয়ে আমাদের সমালোচনা করতে পারে आईन कानून विधान आस पक्ष नबी असूल ओहिर माध्यम जनगण के कल्याण मत को मिल आरोप আলাতা সম্পূর্ণ একটা আলাদা ধর্ম ধর্ম কারণ এইতো সমাজতন্ত্র এটা যখন গেল না না এটার সাথে কোনো সম্পর্ক নেই এখন আবার গণতন্ত্র আছে এটার সাথে একদল যোগ দিয়েছে এরপরে দুই নম্বর ওদের সবগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন এখানে বিশাল রিপোর্ট তারা দিয়েছে দুই নাম্বার দিয়েছে অসাম্প্রদায়িক আইনের উৎসকে গ্রহণ করা অসাম্প্রদায়িক আইন তার মানে সব ধর্মের লোকেরা যে যে ধর্মে আছে এরা যার যার ধর্মে বসে থাকবে তখন আপত্তি নাই আমরা বলি সব ধর্মের লোক থাকতে পারবে আপত্তি নাই কিন্তু পরকালের মুক্তির জন্য ধর্মে আছে ওখানে বসে তার ধর্ম পালন করলে সে পরকালে নাজাজ পেতে পারে এইটা হলো আর একটা মুসলিমদের পরিচয় অসাম্প্রদায়িক আইনের উৎসকে গ্রহণ করা এরপরে ধর্ম বিশ্বাসী এরপরে লিখেছে নারী ও স ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান করা অবশ্যই ইসলাম নারী এবং ইসলাম বলে পর্দা থাকো এটা অধিকার হরণ করা হচ্ছে ইসলাম বলে নারী অবাধে চলবে ল্যাংটাও চলবে কেন ওদেরকে বাধা দেওয়া হবে এই সব বিষয়গুলোকে নিয়ে হয়েছে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান একেবারে পার্বত্য অঞ্চলের গভীর জঙ্গলের থেকে আমার কাছে কয়েক জাতির উপজাতি এসেছে ওরা স্থান গ্রহণ এখন সবাই করে নাই আমাদের স্কুল করে দাও আমাদের শিক্ষা গ্রহণ করুক তোমরা মুসলমান বানাও আমি বললাম যে তোমরা আমাকে দোয়া করো আমি চেষ্টা করবো আমার কাছে যারা বৈঠকে ছিলেন তারা অনেকে আছেন ওরা দীক্ষা গ্রহণ করুক আমাদের ছেলেরা একেবারে কিছুই জানে না সেখানে কোনো লোকজন যায় না আজকে সংখ্যালঘুদের নামে ব্যবসা করা হচ্ছে কিন্তু বাস্তবে গিয়ে দেখেন তাদের অবস্থাটা কি এজন্য। ইসলামই সেই ধর্ম যে ধর্ম সত্যিকার অর্থে নারী এবং ছেড়ে দাও এরপরে আছে বিরুদ্ধে করা সন্ত্রাসবাদ বলতে ওরা আফগানিস্তানে মারবে ফিলিস্তিনে মারবে মুসলমানদের কেব দখল করে নিবে এতে কোনো অসুবিধা নেই আর তোমরা চুপচাপ বসে থাকো যদি কেউ বিরোধীতে করে সে হলো সন্ত্রাসবাদ এটা বিরুদ্ধে করতে হবে এদের ভাষায় আর এর প্রতিবাদ করলে সে হয় জঙ্গিবাদ এমনি ভাবে আফগানিস্তানের মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে প্রতিবাদ করলে সে হয় জঙ্গিবাদ ইরাকের মুসলিমদেরকে হত্যা করা হলো প্রতিবাদ করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এইভাবে রিপোর্ট তৈরি করেছে এরপরে অনেকগুলো প্রশ্ন করবে তারা মডারেট মুসলিম ইন্টারভিউ নিবে সেই ইন্টারভিউ কতগুলো ভাষা আছে এই দল বা ব্যক্তি তাকে সমর্থন করে কি বাসে কোনো সময় যুদ্ধ করেছে কি বর্তমানে সে আফগানিস্তানিস্তিনা যদিবাদ এমনিভাবে এবং যদি করে তারা একক ব্যক্তির অধিকারের ক্ষেত্রে গণতন্ত্রকে সাধারণভাবে গ্রহণ করেছে কি তারা কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার সমর্থন করে তারা কোনো ছাড় দেয় কি যেমন ধর্মীয় নারী স্বাধীনতার ক্ষেত্রে এটা পরিবর্তন করা যায় এটা ব্যক্তিগত অধিকার সে কি বিশ্বাস করে যে সরিয়া এর অপরাধ সম্পর্কিত আইন রাষ্ট্রে প্রয়োগ করা উচিত এবং হুদুদের যে বিষয়গুলো এগুলো পরিবর্তনযোগ্য সে কি বিশ্বাস করে যে বা সামাজিক আইন প্রয়োগ করা উচিত অথবা সে কি বিশ্বাস করে যে এই ক্ষেত্রে মুসলিমদের যে অধিকার সমূহ রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের দেশে একই অধিকার দেওয়া হয়ে উচিত সে কি বিশ্বাস করে একজন ধর্মীয় সংখ্যালঘু সমাজের ব্যক্তি মুসলিম অধ্যষিত দেশে বড় কোন রাজনৈতিক পদে পেতে পারে এইভাবে আপনি বলেন যে না। মৌলবাদী মুসলিম আর যদি বলেন যে আহ এটা যদি দেওয়া যাবে তাহলে আপনি কি মডারেক্ট মুসলিম এইভাবে আজকে একদল ওলামায় সু তৈরি করার জন্য আমেরিকা এবং তাদের সেই স্বেচ্ছাসেবী ইনস্টিটিউট র্যান্ট যার ইপর থেকে পাওয়া গেল উদ্দেশ্য হচ্ছে একদল আলেম তৈরি করা যারা আমেরিকা এবং তাদের যে দোষর যারা আছে তাদের স্বার্থের পক্ষে কথা বলবে এবং ইসলামের যে বিষয়গুলো ওদের দৃষ্টিতে ওদের দৃষ্টি যেগুলো জঙ্গিবাদ অমুক তমুক এগুলোকে যারা বিরোধিতা করবে সেই চেষ্টা তারা করছে এবং আমি তো বলি যে অনেকটা তারা সফলতা অর্জন করেছে যে কারণে ব্যবসা নীতি ব্যবসা চলবে আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে আইন দিয়ে ব্যাংক চলবে আইন দিয়ে রাষ্ট্র চল ব্যবহার আইন দিয়ে আদালত চলবে আইন দিয়ে সংসদ চলবে আইন দিয়ে বঙ্গভবনের আইন দিয়ে গণভবন আইন দিয়ে তখন কয় যে লোকটা কি নিরাপরাধমে ঠেলে দেওয়া হচ্ছে এদের পক্ষে কথা বললে আপনি কি হবেন এই আমাদের মনে রাখতে হবে আমি আজকে ওলামায়ামদের মর্যাদা নিয়ে একদিকে আলোচনা করেছি আর একদিকে ওলামায় সু যারা ইহুদি খ্রিস্টান গোলাম স্বাস্থ্যের পক্ষে যারা কথা বলে এদের ব্যাপারে সাবধানতে হবে এজন্য এখানে লিখেছে তারা কাদের কে সাহায্য করবে লিখেছে এখানে সুফিবাদ কে সাহায্য করবে পরিষ্কার দেখা এখানে রিপোর্টে যে সুফিবাদ কে এখানে দেখা যাবে পাঁচ নাম্বার সুফিবাদের আমেরিকা চায় কারণ সুফিবাদের যে পীর বা দরগা আছে না দেওয়ানবাগি পীর রাজারবাগি পীর চন্দ্রপাড়ার পীর এমন কি এই যত পীর আছে এমন একটা ওই যে টেলিভিশন আছে না কি যেন এইসব মুসলমানদেরকে ওরা অর্থ দিয়ে পরামর্শে সাহায্য করবে সেই জন্য আমি আমার ভাইদেরকে বলবো আপনারা একদিকে ওরাকরামদের প্রতি সম্মান দেখাবেন তাজিম করবেন এবং নিজে ইলাম অর্জন করবেন অপর দিকে ওলামায় সু তথা বস্কিল কুসাহ এরকম হাজার টাইটেল নিয়ে যারা গদ্দি নাসীন হয়ে আছে এই সমস্ত ওলামায় বর্জন করুন আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন